সাহুল রাজি হতে বর্ণিত যে এক মহিলা নবী সাল্লাহ আল্লাহ এর কাছে এলো এবং বিয়ের জন্য নিজেকে তার কাছে পেশ করলো। তিনি বললেন এখন আমার কোনো মহিলার প্রয়োজন নেই এরপর উপস্থিত একজন লোক বলল হে আল্লাহ তাকে আমার সঙ্গে বিয়ে দিন নবী সাল্লাহু আল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি আছে লোকটি বলল আমার কিছু নেই নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন তাকে একটি লোহার আংটি হলেও দাও লোকটি বলল আমার কাছে কিছুই নেই নবী সাল্লাহুসালাম বললেন তোমার কাছে কী পরিমাণ কুরআন আছে লোকটি বলল এই এই পরিমাণ নবীসাল্লুসাল্লাম বললেন তুমি কুরআনের যা জানো তার বিনিময়ে এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম